সুযোগ পেলেই ঠকানো প্রতারণা এবং মানুষকে যে কোনো তরিকায় যদি চিটিং করার কোনো সুযোগ হয় সুযোগ পেলে মানুষ ছাড়েন না এই বিষয়ে ফোকাস করার জন্যই হাজি এই গুরুত্ব এসেছে কিভাবে মানুষ প্রতারণা করে তার আরেকই ধরন হচ্ছে ওজনে কম দেওয়া এই ওজনের ব্যাপারটায় মানুষ অনেক উঠানো যখন ন্যায় নিজে পাওনা নেবে তখন ওজনে বেশি করে নিয়ে নেয় আর যখন দেবে তখন দেওয়ার সময় কমিয়ে দেয়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 ওজন করে মানুষকে ঠকায় ওজনের সময় দুই তরিকা ঠকায় আল্লাহ যখন লোকদের থেকে তারা ওজন করে নিজেদের নেওয়া নেয় তখন বেশি করে নেয় আর যখন ওজন করে তাদেরকে দেয় দেওয়ার সময় কমিয়ে দেয় ওজনে ঠকায় তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ তালা বলছেন আল্লাহ উল্লাই এই যে কাজ করে তারা প্রতারণার কাজ করে ওজনে কম বেশ করে তারা কি বিশ্বাস করে না যে তারা একদিন পুনরুথিত হবে তাদেরকে আবার জিন্দা করা হবে আল্লাহর সামনে ধরে নিয়ে আসা হবে লেউমিন আউিম একটি বড় দিন একটি মহাদিবস গ্রান্ড ডে ফর দেম সেদিন তারা উঠবে আল্লাহতালার কাছে উঠে তারা এই বিশাল দিন বড়ো দিন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 তাদেরকে আপনি জিজ্ঞেস করেন তুমি কি বিশ্বাস করো কে কথা হাসরের কথা তুমি হাসরের মাঝে উঠবে তোমাকে আল্লাহ জিন্দা করবেন হ্যাঁ এগুলো বিশ্বাস করি বিশ্বাস করলে কেমনি এই কাজ করতে পার আল্লাহ তালা করাম শরীফের অনেক আয়তে মানুষকে সতর্ক করেছেন এমনি আব্বাস তালা আহমা বলেন নবী করিম সাল্লাহাম যখন মদিনা গিয়েছিলেন তিনি দেখলেন মদিনার লোকদের এই কারবার আছে তারা ওজনে বেশ কম করে কম বেশ করে তিনি এটা করলেন পরবর্তী পর্যায়ে আল্লাহ তারা এই আয়াত নাজিল করলেন এর আগে কানু মিন আহবাসিনে কাইদান। তারা ওজনের দিক থেকে কম বেশ করা খুবই খারাপ প্রকৃতির লোক ছিল মদিনা লোকদের একটা খারাপ অভ্যাস ছিল ঠকাতো ওজন বেশ কম করে ফেয় আঞ্জাল তখন আল্লাহ তালা ওয়াইুল মুতাফিফিন এই আয়াত যখন নাজিল করে ফেলেন আয়াতগুলো চূড়াটা তখন ফানুল কাইলা বা দাদা আলিকা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 যে আল্লাহ মদিনাবাসীদের সায়ের মধ্যে মদিনাবাসীদের ওজনের মধ্যে আপনি বরক দান করেন ওনারা দোয়া আল্লাহ তালা কবুল করেছেন কারণ আমসারির এত ভালো মানুষ ওজনে ব্যাসকম করবে এটা তো ঠিক হয় না তিনি দোয়া করলেন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন এরপরে তাদের মধ্যে ওজনে এবং এই মানুষকে কাস্টমারকে গ্রাহককে আর ঠোয়াখানোর টেন্ডেন্সি থাকলো না একটু বেশি দেওয়া টেন্ডেন্সি হয়ে গেল। সেটা আজও পর্যন্ত আছে কিছু কিছু ইদানিং এর খবর অবশ্য এত বেশি জানি না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 এদিকে এত ঝুঁকে গেছে আপনার কাছে মনে হবে যে এক কেজি থেকে আরো বেশি দিয়ে মনে হয় সোয়া কেজি মেপে দিল কিনা এমনভাবে টান দিল এক কেজির অনেক বেশি দিয়েছে কিন্তু আপনি এটা পরে কেউ কেউ গিয়ে অন্য দোকানে মেপে দেখে যে না এক কেজি হয় নাই সাতশো পঞ্চাশ গ্রাম হতে পারে আটশো গ্রাম হতে পারে পনেরো এক কেজি হতে পারে কিন্তু আপনার সামনে এমনভাবে টান দিল মনে হয় বেশি দিয়েছে সোয়া কেজি দিয়েছে এই যে স্কিলগুলো মানুষ যুগ যুগে যুগ যুগ ধরে শিখে এসেছে লালন করে এসেছে পালন করে এসেছে কি দরকারটা আছে এরকম প্রতারণা করার আমি এই প্রতারণার মাধ্যমে এই সমস্ত কসাইগুলো কয়েকজন ধনী হয়ে গেছে আল্লাহ তালা খায়ের ও বার কর দেন আমি শুধু কষাইদের ব্যাপারে বলছি এরকম অনেক দোকানি অনেক ব্যবসা বাণিজ্য যারা করে দোকানদার অনেকই এরকম করে ফেলে। এগুলো এক একটা তরিকা ওজনে কম বেশ করাটা অনেক বড় ক্রাইম আল্লাহ তালা কমে সোহাইবের লোকদেরকে একেবারে গজব নাজিল করে দিয়েছেন তারা এই বেশকম করার কারণে ওজনে তাদের প্রতি তিনি লান বর্ষণ করেছেন তো আল্লাহ আল্লাহতালা তাদেরকে কেন হালাক করেছেন তাদের ওজনে বেশকম করার কারণটা এত বড় ক্রাইম হয়েছে এই জন্য কোরআনে পাকে আল্লাহ রবুল্লা আলম কয়েক আয়াতে ওজন ঠিক মতো দেওয়ার জন্য বলেছেন আপনারা সুরাহ রহমানের খবর জানেন সেখানে নয় নম্বর আয়াতে আল্লাহ তালায় সাদ করেছেন আল এসরার ৩৫ নম্বর আয়তা আল্লাহ সাদ করেন ও ফুলা ইদা খেলতুম তোমরা যখন ওজন করো পরিমাপ করো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 কোরআন এবং হাদিস থেকে এই বিষয়ে গুরুত্বটা এমনভাবে নিয়েছেন যে ওনারা এগুলোকে ঠিকমতো আমল করতেন এবং স্বয়ং রসুল্লাহ সাল আলয় সাল্লাম তাদেরকে যখন দেখা হতো বাজারে যেতেন দোকান পাটে এগুলো গাইড করতেন বারে বারে তদারক করতেন এবং দৃষ্টি আকর্ষণ করতেন দর্শক মণ্ডলী আমরা এ বিষয়ে আমাদের আলোচনা কন্টিনিউ করব ব্রেকের পরে ইনশাআল্লাহ এখন আমরা একটা বিরতির দিকে যাচ্ছি আবিল্লাহি তফিক আসসালামাই বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম ওজনে কম বেশ দেওয়া এত বড় ক্রাইম বড় অপরাধ লেনদেন মানুষের অনেক বড় দিনদারি বড় ইবাদত বড় আমল নবী করিম সালাম একবার মদিনার বাজারে গেলেন সাহাবি সাফ ইবনে সুয়াই ইসরিআ বলেন যে আমি এবং মাহরামা আল আবদি নামে আমরা দুজনে কাপড় কিনে নিয়ে এসেছিলাম হাজার এলাকা থেকে মদিনার বাজারে বিক্রি করার জন্যে ফেজান নবী সাল আলাই নাউলা তিনি সারাউল মানে পায়জামা জাতীয় জিনিস আমাদের সঙ্গে দরাদরি করে কিনলেন এরপরে তিনি পে করবেন তখনকার জামানা পে করার জন্য অনেক সময় পয়সা কড়িতে এরকম থাকতো না দিনারদেরহাম ওনারা অনেক সময় জিনিসপত্র দিও বিক্রি করতেন যেমন এত কেজি খেজুর বা এত পরিমাণ গম এত পরিমাণ আটা দাম হিসাবে দেওয়া হবে তো এইরকম কিছু একটা দাম হিসাবে দিচ্ছিলেন আর ওয়াইন দি ওয়াজিনুবিল আজর আর আমার কাছে একজন কর্মচারী ছিলেন সে ওজন করার কাজটা করত আর কর্মচারীকে আমরা পে করতাম সকল নবী ও সাল আলি আসাল্লাম জেন ও আর জ্য তিনি বলেন যে ওজন করো ঠিক আছে ওজন করো আর একটু পাল্লাটাকে ঝুঁকাইয়ে দিও তিনি তো নবী করিম সাল্লা সাল্লাম পে করবেন তো পে করার ক্ষেত্রে তিনি একটু একেবারে মাফে মাফে দিতে চান না আমাদের সে বলে চল্লিশ কাটায় কাটা রাখবেন না একচল্লিশ বিয়াল্লিশ ঝুঁকিয়ে দেবেন একটু তার মানে যে তুমি একটু ঝুঁকিয়ে দাও পাল্লাটা যখন কোনো লেনদেন হয় একেবারে কাটায় কাটায় হয়ে গেলে তো খুব বেশি হিসাবি হয়ে গেল। বলা জানা সময় একটু কম হয়ে গেল কিনা একটু ঝুঁকিয়ে দিলে পাল্লাটা সেইফ হলেন এটা উদারতা এটা বদান্যতা এটা ভালো বলে যে তুমি পাল্লাটা একটু ঝুঁকিয়ে দাও তিনি সাথেকে শিখালেন। যে এভাবে করতে হয় হাজিশ্রী বর্ণিত হয়েছে আবু দাউদে এবং তির্মিদিতে এবং হাজিশ্রী সহি সাবাই কেরাম এবং খুব ওজন নিয়েছেন তারা সবসময় চেষ্টা করতেন লেনদেনের ক্ষেত্রে হালালের ক্ষেত্রে একটু হারাম যেন তাদের ভিতরে না ঢুকে যায় একটু সামান্য নাহক কিছু যেন তাদের উদারস্থ না হয় ইউনুস ইবাইদ রহমতুল্লাহ আলাই বলেন লাউ আসফ তুদির হামান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 মনে হয় আমার কাছে যে আমি হালাল ব্যবসা থেকে যদি একটা দেড়হাম হালালভাবে উপার্জন করি সেটা এত বরকতময় মনে চায় যে ওইটা দিয়ে যদি আমি ছাতু কিনি আর এটা কোনো রুগীকে খাওয়ায়ে দেই এই আশায় যে হালাল রেজেকের বরকতে তার অসুখও ভালো হয়ে যেতে পারে এটা তিনি ঔষধ হিসেবে প্রেসক্রাইব করছেন না ভারি একটা এক্সট্রিম এক্সাম্পল এই জন্য দিলেন মানুষ যেন হালালের কি যে বরকত হালাল যে কত নিয়ামত এবং আরাম যে কত খারাপ জিনিস এটা যেন বুঝে যে হালাল ইনকামের খাবারটা মনে হয় যেন সেভা এত বরকত তার মধ্যে আর সুদ ঘুষ মানুষকে ঠকিয়ে যা করে প্রতারণা করে লাখোপতি কোটিপতি মিলিয়নিয়ার হয়ে গেলো বাড়ি পারে বাড়ি হয়ে গেলো বিল্ডিং পারে বিল্ডিং হয়ে গেল ফ্লাটে পরে ফ্ল্যাট হয়ে গেলো আহ কত সুখী আছে মনে করে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 এই লেনদেন মানুষের জন্য কত খতরনাক হয়ে যায় একটা বিল্ডিং ধপাস করে পড়ে গেলে কতগুলো জীবন গেল দশজন যদি মারা যায় একশো জন যদি মারা যায় কয়েকশো দশজন যদি মারা যায় এমন বিল্ডিং ধসে পড়েছে কয়েকশো লোক মারা গিয়েছে শুধু নির্মাণের ত্রুটি থাকার কারণে বিল্ডিং কনস্ট্রাকশনের ত্রুটি থাকার কারণে তবে কিছু লোকে পয়সা বানিয়েছে নয় কয়েক লাখ টাকা তারা নিয়েছে নতুন কয়েক কোটি টাকাই তারা পকেটে ঢুকালো এই কয়েক কোটি টাকা তারা পেলো আর কতজন লোকের জীবন শত শত লোকের জীবন চলে গেল এই জন্যই আল্লাহ তালা কোন কোন সব বলেছেন কোন মানুষের এরকম লোভ দেখে তারা মানুষকে হত্যা করতে মানুষের জীবন নিয়ে খেলতে তাদের কোনো গায়ে লাগে না হুমকাল আন আন আল্লাহ তালা তাদেরকে বলেছেন এটা জানোয়ারের মতো বাল হুম আদল তার চেয়েও খারাপ একটা জানোয়ার এতগুলো জানোয়ারকে মারতে দেখেছেন তার স্বার্থের জন্য হত্যা করতে দেখেছে। জানোয়ার মাঝে মধ্যে মারামারি করে এটা আমরা দেখি ডকুমেন্টারিতে দেখা যায়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 শোনার পাশাপাশি এবং তারা বলে যে কিছু ঢুকাতে হয় এটা না ঢুকালে কাস্টা করা যায় না এখন আমি অবশ্যই এক্সপার্ট নই তিনি বলছেন যে এটা কতটুকু ঠিক আমি এক্সপার্ট নই এই অন্য কিছু না ঢুকালে অলঙ্কার বানানো যাবে না কতটুকুন ঠিক যদি কথাটা ঠিক হয় তাহলে তো তারা বলবে যে এতটুকুন সোনা আছে আর এতটুকুন যোগ হবে তাহলে ওজন একটু বাড়ার কথা ওজন যদি আগে শোনার মতন সমানই থাকে তাহলে শোনা গেলো কই তো তাহলে প্রতারণা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 মায়ের কানের সোনাও চুরি করে তো আমি অবশ্য সব সময় কারকে এরকম করে বলে ঢালাওভাবে বলতে চাই না হয়তো তাদের মধ্যে নিশ্চয়ই কিছু দিনদার ইমানদার আমানাদার আছেন কিন্তু কেউ যদি এরকম করে থাকেন তাহলে এটা ঠিক নয় অনেক সময় কেউ কেউ টেইলারদের বিরুদ্ধে কমপ্লেন করেন তাদেরকে খলিফা বলা হয় বাংলায় দর্জি তারাও কেউ অনেক কাপড় চুরি করে বলা হয় আমি অবশ্য সবাইকে ঢালাওভাবে এটাও করতে চাই না অনেক দিন দিনদার আছেন আমানার দ্বার আছেন তারা করেন না যারা এরকমভাবে করে থাকেন তাহলে সবকিছু সঠতা সব ধোকা চুরি এটাকে কখনোই এই তরিকা ব্যবহার করা ঠিক নয় আল্লাহ লাইব এই চুরি করার কারণে এই জালিয়াতি করার কারণে এবং জালিয়াতির কিসেম কন্ট্রাক্টাররা রাস্তার কাজ করে যতটুকু লাভ করার কথা তার চেয়ে বেশি সিংহভাগ খেয়ে নিয়ে পরে কাজ করে রাস্তা কাজ করে চলে গুলো কয়েকদিন কয়েকদিন পরে কয়েক সপ্তাহ কয়েক মাস পরে আবার রাস্তা যাই সেই তো এরকম চুরির যে কত তরিকা আছে কোন সময় মনে হয় কোনো জাতি বজায় একদম চোরের জাতিতে পরিণত হয়ে গেল কিনা কয়েকজন লোক শত আছে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যায় এটা অবশ্য আমরা আমানতের উপরে একটা বিষয় যখন আসবে আমাদের এই সিলসিলা আমাদের তখন আলোচনা করবো ইনশাআল্লাহ আজকে আমাদের এই সেশন এখানে শেষ হচ্ছে ইনশাআল্লাহ লেনদেনের উপরে আমাদের আলোচনা আরো আছে আর আরো সে শুনবেন সেই দাবা দিয়ে এখানে বিদায় নিচ্ছি অবিলাহিত হফিক